বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহামদুলিল্লাহি ওসালাতাম আলাহ রসুলিল্লাহিআহাবিহিমিমিদান আজকের পর্ব আল্লাহর কাছে ব্যাকুলতা গত পর্ব আমরা আলোচনা করছিলাম আল্লাহর ইবাদত করার জন্য আমাদের তীব্র আন্তরিক ইচ্ছা থাকতে হবে কারণ ইবাদত হচ্ছে আল্লাহ তাল্লা সাথে সাক্ষাৎ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 হে আমার রব আমি তাড়াতাড়ি আপনার কাছে এলাম যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন সোরা তোয়াহা আয়াত চুরাশি আর এটাই আমাদের আজকের আলোচনার বিষয় ফিরাউনকে ধ্বংস করার পর আল্লাহাল মুসাই আলাহ সাল্লাম ও বনিয়া সাইলের জন্য একটি স্থান ও সময় নির্বাচন করে দিলেন আর সে অনুযায়ী আল্লাহআালাহ মুসাই আলাহিসাল্লামের সাথে দুর পাহাড়ের নিচে কথা বললেন কারণ মুসাই আলা আল্লাহ তালাকে দেখতে চেয়েছিলেন আর এখানেই মুসা আল্লাহলামকে তাওরাতো দেওয়া হয় তিনি তার ভাই এবং নবী হারুন আলাহালামকে সাথে রেখে যান আল্লাহর সাথে সাক্ষাতের সময় যত ঘনি আসছিল মুসা আল্লাহ গন্তব্যের দিকে তাড়াহড়া না করে ধীরে সুস্থে এগুতে পারতেন কিন্তু এটা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ এই সাক্ষাৎ কোনোভাবেই মিস করা সম্ভব ছিল না আর মুসা আল্লাহ সাল্লামও আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তার সাথে কথা বলার জন্য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 আলা কখনো নয় বরং তারা যা করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে সুরা মু আয়াত চোদ্দ রান কি রান হল ছোট ছোট কালো বিন্দুর মতো দাগের মতো প্রতিবার গুনাহ করার পর গুণাহকারীর অন্তরে একটি করে রান পরে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 কোরআন তেলের মাধ্যমে আল্লাহর নাম ও গুণাবলী বুঝার চেষ্টা করুন আরবি না বুঝলে কোরআনের অর্থ পড়ুন অনুদিত হয়েছে এটা আমাদের জন্য এক বিরাট অর্জন তালাবদ্ধ হয়ে আছে আমাদের অন্তর কোরআন বুঝতে হলে আগে এই তালা ভাঙতে হবে আল্লাহ বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ এই আয়াতটিতে আসলে কোনো জিজ্ঞেস করা হয়নি বরং এর মাধ্যমে কিছু জানানো হয়েছে এই আয়াতে বলা হয়েছে যে তারা কোরআনকে বুঝতে পারে না কারণ তাদের অন্তর তালাবদ্ধ কোরআন তেলাওয়াতের সময় কোরআনের ব্যাপারে অসচেতন অমনোযোগী থাকবেন না কোরআন তেলাওয়াত করা বেশ সহজ আল্লাহর প্রশংসা করাও বেশ সহজ কিন্তু আপনার মন হয়তো যত্রতত্র ঘুরে আছে। আপনার মনকে কোরআনের দিকে আল্লাহর দিকে স্থির রাখাই হচ্ছে কঠিন আল্লাহ তা বলেন আর আপনি আনগত্য করবেন না যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি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 আবু দাহদা রাজি আল্লাহ আনহুকে উজ্জীবিত করেছিল আয়াত এমন যে আল্লাহকে ঋণ দেবে কেয়াছ এমন যে আল্লাহকে ঋণ দেবে আবু দাহদা রাজি আনহু আয়াত শুনে নবী সাল্লাহ আলাহামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমাদের থেকে ধার চাচ্ছেন নবী সাল্লু আলহ আসাল্লাম বললেন হ্যাঁ আবুদাহদার্লাহ আনহু বললেন ইয়া রসুল্লাহ আপনার হাতটি দিন আমি কথা দিচ্ছি আমার খেজুর বাগানটি ধার দিব আবুদাহদাহ রাজিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে ছয়শটি খেজুর গাছ সমৃদ্ধ সবচেয়ে ভালো খেজুর বাগানটি দিয়ে দিলেন তার অনেকগুলো বাগান ছিল তিনি ছিলেন।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 আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষার প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর কথা বোঝা কোরআনকে বোঝা কাজেই কোরআনে যে আদেশ নিষেধ আছে তা মেনে নেয়া এবং বাস্তবায়ন করার মধ্যে আমাদের মধ্যে কোনো ধরনের ইতস্তত ভাব বা বাধা সৃষ্টি হওয়া উচিত নয় যখন নবী সাল্লু আলি ওয়াসাল্লাম আবুদাহদা রাজিয়াল্লাহ আনহুর প্রতিশ্রুতির কথা শুনলেন তিনি বলেন রদাহা হল খেজুরের বিরাট বাগান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 আমি ঘুম থেকে নির্বিঘ্নে উঠলাম যখন অনেকেই কারাগারে বন্দী অনেকেরই উপর বর্ষণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ঘুম থেকে নিজ বাসায় নিরাপদে উঠলাম আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজ সারাদিন চলার জন্য আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন একটি হাদিস শোনা যাক যে ব্যক্তি নিজ ঘরে ঘুম থেকে নিরাপদে এবং সুস্থভাবে উঠল এবং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 অন্য যে কারো থেকে ভালো হওয়া চার অগ্রজদের মনে রাখা চতুর্থ পদক্ষেপ হচ্ছে সালাফদের কথা স্মরণ রাখতে হবে যাতে করে সালাফদের আদর্শ অনুসরণ করতে পারেন তাদের সাথে নিজের তুলনা করতে পারেন এটা আপনার মনে এমন এক অনুভূতি সৃষ্টি করবে যা আপনাদের তাদের সাথে প্রতিযোগিতা করতে উদ্বুদ্ধ করবে আল্লাহ বলেন তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে সুরা আল এমরান একশো তেত্রিশ তিনি আরো বলেন তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমার আশায় সুরা আল আয়াত একুশ এবং তিনি আরো বলেন এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক সুরা আল মুতা আয়াত ছাব্বিশ জি জান্নাতের বিভিন্ন স্তরের জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা ইমানের জন্য জ্বালানি স্বরূপ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 আল্লাহকে দেখতে পাওয়ার তুলনায় তারা এ পর্যন্ত যা পেয়েছে তা তো কিছুই নয় আল্লাহর ওপর আশা আকাঙ্ক্ষা রাখুন আল্লাহর সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা করুন জান্নাতে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা করুন জান্নাতুল ফিরদাউসের আকাঙ্ক্ষা রাখুন জান্নাতুল ফিরদাউসের আশা রাখুন যাতে করে আল্লাহর সিংহাসন আপনার প্রাসাদের ছাদ হয় এই রমাদানে আপনার লক্ষ্য হবে আল্লাহ সিংহাসন যেন জান্নাতে আপনার ছাদ হয় আপনার ছাদের ওপর আল্লাহর সিংহাসন থাকে এবং আপনার পাশে আপনার প্রতিবিশে হিসাবে আপনি যেন ওয়াসিলার সবচেয়ে নিকটে থাকেন আপনি যেন আবু অকার উমার ওসমান আলী খালিদ আবু ওবায়দা আইসা খাদিজা উম্মে সালামা সাফিয়া রাজিয়াল্লাহ আনহুম আজমাইনদের প্রতিবেশী হন এইভাবেই আপনি আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা অর্জন করুন পরিশেষে বলা যায় আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা উজ্জীবিত করার সময় আপনার সামনে অন্তরের অনেক ফিতনা এসে উপস্থিত হবে এ ব্যাপারে আমরা সময় বলে থাকি আর এই ফিতনা হচ্ছে চাকরি সামাজিক প্রতিপত্তি ধনসম্পদ, সন্তান জীবন সঙ্গী। এর মধ্যে কিছু আপনাকে আনন্দিত করবে কিন্তু এগুলো আপনার জন্য ফিতনা হতে দেবেন না আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ববরাতু